নবম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ গুরুদেব শ্রীরামকৃষ্ণ ভক্ত জন্য ক্রন্দন ও প্রার্থনা বেলা চারিটা বাজিয়াছে পঞ্চবটি ঘরে শ্রীযুক্ত রাখাল আরও দু একটি ভক্ত মনির কীর্তনগান শুনিতেছেন গান ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে এসে যায় রাখাল গান শুনিয়া ভাবাবিষ্ট হইয়াছেন ক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে আসিয়াছেন তাহার সঙ্গে বাবুরাম হরিশ ক্রমে রাখাল ও মনি রাখাল বলিলেন ইনি আজ বেশ কীর্তন করে আনন্দ দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া গান গাইতেছেন বাঁচলাম সখী শুনি কৃষ্ণ নাম ভালো কথার মন্দ ভালো মনির প্রতি বলিলেন সব গান গাইবে সব সখী মিলি বৈঠালা এই তো রাই ভালো ছিল বুঝি হাট ভাঙল আবার বলিতেছেন এই আর কি ভক্তি ভক্ত নিয়ে থাকা কৃষ্ণ কৃষ্ণমথুরায় গেলে যশোদা শ্রীমতীর কাছে এসেছিলেন শ্রীমতী ধ্যানস্থ ছিলেন তারপরে যশোদাকে বললেন আমি আত্মা শক্তি তুমি আমার কাছে কিছু বর লও যশোদা বললেন বর আর কি দিবে তবে এই বলো যেন কায় মনোবাক্যে তারই সেবা করতে পারি যেন এই চক্ষে তার ভক্তের দর্শন হয় এই মনে তার ধ্যান চিন্তা যেন হয় আর বাক্য দ্বারা তার নাম গুণগান যেন হয় তবে যাদের খুব পাকা হয়ে গেছে তাদের ভক্ত না হলেও চলে কখনো কখনো ভক্ত ভালো লাগে না পঙ্খের কাজের ওপর চুনকাম ফেটে যায় অর্থাৎ যার তিনি অন্তরে বাহিরে তাদের এই রূপ অবস্থা ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া পঞ্চবটি মূলে মণিকে আবার বলিতেছেন তোমার মেয়ে সুর এইরকম গান অভ্যাস করতে পারো সখি সে বানা দূর জীবনে আমার শ্যাম সুন্দর বাবুরাম দৃষ্টে মনির প্রতি বলিলেন দেখো যারা আপনার তারা হলো পর রামলাল আর সব যেন আর কেউ যারা পর তারা হলো আপনার দেখো না বাবুরামকে বলছি বাঘছে যা মুগ্ধ এখন ভক্তরাই আত্মীয় মণি বলিলেন আজ্ঞাহা শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি দৃষ্টে বলিলেন এই পঞ্চবটিতে বসতাম কালে উন্মাদ হলাম তাও গেল কালি ব্রহ্ম যিনি কালের সহিত রমন করেন তিনি কালী আদ্যাশক্তি অটলকে টলিয়ে দেন এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন ভাব কি ভেবে পরাণ গেল যার নামে হরে কাল পদে মহাকাল তার রূপ কেন হলো। আজ শনিবার মাকালির কালীর ঘরে যেও বকুলতলার নিকটাশিয়া ঠাকুর মনিকে বলিতেছেন চিদাত্মা আর চিৎশক্তি, চিদাত্মা পুরুষ চিৎশক্তি প্রকৃতি চিদাত্মা শ্রীকৃষ্ণ চিৎশক্তি, শ্রীরাধা ভক্তই চিৎশক্তির এক একটি রূপ অন্যান্য ভক্তেরা সখীভাব বা দাসভাবে থাকবে এই মূল কথা সন্ধ্যার পর ঠাকুর কালীঘরে গিয়াছেন মনি সেখানে মার চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন সমস্ত দেবালয়ে আরতি হইয়া গেল ঠাকুর ঘরে তক্তার উপর বসিয়া মার চিন্তা করিতেছেন থেকে কেবল মনি বসিয়া আছেন ঠাকুর সমাধিস্থ আছেন। কি পরে সমাধি ভঙ্গ হইতেছে এখন ভাবের পূর্ণ মাত্রা ঠাকুর মার সঙ্গে কথা কইতেছেন ছোট ছেলে যেমন মার কাছে আবদার করে কথা কয় মাকে করুণ স্বরে বলিতেছেন ও মা কেন সে রূপ দেখালিনি সেই ভুবনমোহন রূপ এত করে তোকে বললাম তা তোকে বললে তো তুই শুনবি নি তুই ইচ্ছামই। সুর করে মাকে এই কথাগুলি বললেন শুনলে পাষাণ বিগলিত হয় ঠাকুর আবার মার সঙ্গে কথা কইতেছেন মা বিশ্বাস চাই যাকশালার বিচার সাত চোনার বিচার এক চোনায় যায় বিশ্বাস চাই গুরুবাক্যে বিশ্বাস বালকের মতো বিশ্বাস মা বলেছে ওখানে ভূত আছে তা ঠিক জেনে আছে যে ভূত আছে মা বলেছে ওখানে জুজু তাই ঠিক জেনে আছে মা বলছে ও তোর দাদা হয় তো জেনে আছে পাঁচ শিখে পাঁচ আনা দাদা বিশ্বাস চাই কিন্তু মা ওদের ইবা কি ওরা কি করবে বিচার একবার তো করে নিতে হয় দেখো না ওই সেদিন এত করে বললাম তা কিছু হলো না আজ কেন একেবারে ঠাকুর মার কাছে করুণ গদ গদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন কি আশ্চর্য ভক্তদের জন্য মার কাছে কাঁদছেন মা যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো সব ত্যাগ করিও না মা আচ্ছা শেষে যা হয় করো মা সংসারে যদি রাখো তো এক একবার দেখা দিস হলে কেমন করে থাকবে এক একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা তারপর শেষে যা হয় করো ঠাকুর এখনও ভাবাবিষ্ট সেই অবস্থায় হঠাৎ মনিকে বলিতেছেন দেখো তুমি যা বিচার করেছ অনেক হয়েছে আর না বলো আর করবে না মণি করজ বলিতেছেন আজ্ঞা না শ্রীরামকৃষ্ণ বলিলেন অনেক হয়েছে তুমি প্রথম আস্তে মাত্র তোমায় তো আমি বলেছিলাম তোমার ঘর আমি তো সব জানি মণি কৃতাঞ্জলি হইয়া বলিতেছেন আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ বলিলেন তোমার ঘর তুমি কে তোমার অন্তর বাহির তোমার আগেকার কথা তোমার পরে কি হবে এসব তো আমি জানি মণি করজরে বলিলেন আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ বলিলেন ছেলে হয়েছে শুনে বকেছিলাম এখন গিয়ে বাড়িতে থাকো তাদের জানিও যেন তুমি তাদের আপনার ভিতরে জানবে তুমিও তাদের আপনার ন তারাও তোমার আপনার নয় মণি চুপ করিয়া আছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আর বাপের সঙ্গে প্রীত করো এখন উঠতে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না মণি করজোরে বলিলেন আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ তোমায় আর কি বলবো। তুমি তো সব জানো সব তো বুঝছ মণি চুপ করিয়া আছেন ঠাকুর বলিলেন সব তো বুঝছ মণি বলিলেন আজ্ঞা একটু একটু বুঝছি श्री रामकृष्ण अनेकटा तो बुझ रखाल आनी हाथ जोर कर श्रीरामकृष्ण आरोप तुम्हें ठाकुर प्रकृतिस्थ हई घर राखाल रामल रामल के गान ग रामल गान गान समर आलो कर কার কামিনী কে রনে নাচিছে বামা নিরোধ বরণী শনীতো সায়রে যেন ভাসিছে নবনলিনী শ্রীরামকৃষ্ণ বলিলেন মা আর জননী যিনি জগতরূপে আছেন সর্বব্যাপী হয়ে তিনি মা জননী যিনি জন্মস্থান আমি মা বলতে বলতে সমাধিস্থ হতুম মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম যেমন জিলেরা জাল ফেলে তারপর অনেকক্ষণ পরে জাল গুটতে থাকে বড় বড় মাছ সব পড়েছে গৌরী বলেছিল কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয় যিনি ব্রহ্ম তিনি শক্তি কালী তিনি নররূপে শ্রীগৌরাঙ্গ ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন যিনি আদ্যা শক্তি তিনি নররূপী শ্রীরামকৃষ্ণ হইয়া আসিয়াছেন শ্রীযুক্ত রামলাল ঠাকুরের আদেশে আবার গাহিতেছেন এবারে শ্রী গৌরাঙ্গ লীলা গান কি দেখিলাম রে কি কেশব ভারতীর কুটিরে অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গমূরতী দু নয়নে প্রেম বহে শতধারে প্রেমের ঢেউ লেগেছে গায় শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন জারি নিত্য তারি লীলা ভক্তের জন্য লীলা তাকে নবরূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে তবেই ভাই ভগিনী বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়েই লীলা করতে আসেন